মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরকমদুলিল্লাহ হিরবুল আকিবুল ও সালাম ও আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক আমরা রিয়াজুসীন থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসি তো আজকের আলোচনার বিষয় হবে আমানতের दायित्व सम्पर्क अमान गुरुत्व सम्पर्क ये इतिमदे आल्ला रबुल आलमीन कुरान मजिदे किसु आयात नबी मुहम्मद रसुल्लम किसु हदीस बाणी इतिम्य श्रवण कर विषय सर्वशेष जो हदीसटी अत्यंत लम्बा हदीस तो ये हमें संक्षिप्त भावे अपन सामने तुले धरार चेषा करब जमानत गुरुत्व कत एट बोझान जो तो यह आब्दुल्ला बीन जुबाइर रजियाल्लाह तला आनहूं बनार पिता जुबाइर उन्नी जो जमाल नामक युद्धे जख अंश्रहण करते जामाल जुद्धा हो आयशा रजियाल्लाह तला आन आली रजियाल्लाहू तला आनहर माझे युद्ध बला है जमाल युद्ध वर पूर्वुल्ला के डे ब देखो बाबा बहु मानुषाल हिसाब से मृत्युबरण करजलुम हिसाब से हत्या कर देर मन हमें मजलूम हो एने शहीद हो जाबनी घर अनेक डैन आन आई ऋण तुम्हें परशोध करते देखो सम्पद आ सम्पदगुल्री ऋण आम दिए दिवर सम्पदर चाहते जो ऋण बेसि है तेल मवलारोला के बोलो मवलाह तो जुबैर बोले जखनी ऋण परशोध करार नियोज करतम तक ही मावला अर्थात आल्लात आल्ला तुम्हें पितार पक्षारब्बार पक्ष ऋण की परशोध कर परिपूर्ण आल्ला तुम्हें तौफिक दान करो तो बहुत अर्थ रेखे जाए उमी प्रशस्त जमीन रेखे गड़ बागान आगारोटी मदिन कूफाई मिसोरे छो एक बड़ी तो बोल आब्बा जिन्हें उन्ण कत बीर्मारे ऋण छोटे ब तो उन्नीस कारण्ट जख को टात हिसाब राखते दो तक उन्नी बोलेंमानत हिसब ना कारण परवर्ती रकम अन्य नष्ट किचुएं एर दायित्व अत्यंत कठिन एर सजा अत्यंत कठिन तो ये जान भारि हे दायित्व ग्रहण करतेब ना तो उन्नी किताराखो ठीक है नर धारि नहीं निलम पर परवर्ती तो उ तो जैक उन जत ग सबगुली ऋण परशोध कर दिए आब्दुल्ला जुबैर तर आब्बार ऊपर बक्ष दीर्मे ऋण छोटे सबगुली ऋण चेष्टा कर देखा বলছেন এরপরে যখন ফালাম্মা ফারাগা এ বুস জুবাইর মিন কাজা ইনহী বলছেন আবদুল্লা বিন জুবাইর যখন তার পিতার পক্ষ থেকে সমস্ত ঋণ যখন পরিশোধ করে দিয়েছে কয়লা বানু জুবাই তো এই জুবাইরের আরও যারা ছেলে পেলেছিল তারা বলল এক বাইনা মিরাথানা আমরা তো ছেলে বাপ মারা গেছেন এই যা মিরাস যা অর্থ বাকি আছে এগুলি এখন আমাদের মাঝে বাকি যেটা আছে এটা বণ্ডন করে দেন قال الله لا أقسم بينكم حتى أنه مدى بالموسم 4 سنين قال الله أمي أنت تخلق جنته أي أرثو أبما درما جهبون تنكر بونا بهاي درك بول جاء تخلق جنته أمي چار بشر جواد حجر مده مد جه حجر سزنه جه شخنا منوز درما جه إعلان ما كربو جه جبهر جده كاروكاس تهجي شو نئتاكه تارجن عماركاس تهجي نئتاكه فجعل كل سنت ينادي في الموسم قال الله أمي أنت ترسيل عبد الله بطاك بشر حجر তার বাবের পক্ষ থেকে এলান করে দিত কেউ হকদার আছে জুবাই রাজি আল্লাহ চারটি স্ত্রী ছিল বলছেন আলফু আলফিন প্রত্যেক স্ত্রী পরেও বারো লাখ করে অংশ পেয়েছে प्रत्येक स्त्री चार जन स्त्री ल भाग कर नहीं से स्त्री जीता अंश से खान चार स्त्री प्रत्येके बारो लक्ष भाग पे तो यणटा हल ये जमीगुलि रेखे गो जमीगुलि कूबी कम दामे क्योंकि परवर्ती जो बेचते गए तक यहाँ अनेक बसि मूल्य पे तो सम्मानित श्रोता दर्शक मंडली हादिसके शिक्षा ग्रहण करते हई जो कारो का ऋण नहीं थी तो ऋण नहीं কবরে যাওয়া মোটেই উচিত নয় বরং যে কোনো মূল্যে নিজে যদি পরিশোধ করতে পারি ভালো আর না হলে ওসিয়ত কেড়ে যেতে হবে নিজের ওয়ারিসদেরকে সন্তানদেরকে তারা যেন আমাদের পক্ষ থেকে এই ঋণটা অবশ্যই আমানত এটা আমানত এটা যেন আদায় করে দেয় আর ঠিক তেমনই কারো যদি আমানত আমাদের কাছে থাকে তাহলে সে আমানতের খেয়ানত যেন না হয় এটা নিয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে সম্মানিত শ্রোতামণ্ডলী এরপরে যে বিষয় সেটা হলো বাবু তাহারিম জুল আমির মাজালিম বলছেন জুলুম করা হারাম যে মজালিম জারুপুর জুলুম করা হয়েছে তার হকটা তার কাছে ফিরিয়ে দেওয়ার অধ্যায় জুলুম এবং জারুপুর জুলুম করা হয়েছে তাকে তার প্রাপ্য হকটাকে পৌঁছে দেওয়ার সম্পর্কে অধ্যায় তো আল্লাহ আল্লাহতালা বলছেন সুরায় গাফের ১৮ নম্বর আয়াত বলছেন কোন যারা নাকিম অন্য এবং কোন সুপারিশকারী থাকবে না যার সুপারিশকে গ্রহণ করা হবে দ্বিতীয় নম্বর আয়াত সুরে হাজের একাত্তর নম্বর আয়াত বলছেন ওয়ামাদাল যারা জুলুম করেছে জালিমদের কোন সাহায্যকারী থাকবে নাহ তিনি বলেন রসুলাম বলেছেন তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো জুলুম করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো فإن الظلم ظلمات يوم القيامه هرون যে ব্যক্তি কার উপর জুলুম করবে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য অন্ধকার يوم القيامه অন্ধকারের কারণ হবে কিয়ামতের দিন কেউ যদি কার উপর জুলুম করে واتقوا الشحا এবং কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো বখিলি কৃপণতা আহ কামান কারণ এই বখিলি এবং কৃপণতা তোমাদের পূর্বের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে আলা বলছে এই কৃপণতা তাদেরকে বাধ্য করেছে পরস্পর রক্ত প্রবাহিত করার জন্য এই কৃপণতায় তাদেরকে উদ্বুদ্ধ করেছে পরস্পর ঝগড়া এবং বিবাদ করার জন্য واستحلوا محارمهم एवं ये कृपणता ये बखेली येता हराम के हलाल करे देवर जनु उस्कानी दिए छे कोनो हराम के हलाल करते যাওয়ার জন্য उस्कानी दिए छे कौन दिनेश ये बखेली व अन ابي هرره رضی الله عنه ان رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम قال لا تؤدُن الحقوق الى اهلها हक जारे आर हक आ तुमरेटा प चेा करो हक ये अवश्य हक प्राप्य व्यक्तर का दिन पहुचा हक अमानत ये अवश्य हक औरत प्राप्य व्यक्तर का अवश्य पूछे दे सी वाला छागल जदि हन सागल के जदि ढिस मेरे थे आघात कैमामतर दिन ओन छी दिए बला तुम तरह तुम्हार प्रतिशोध नहीं ना अर्थात जे, जे जार जुलूम करब जे जार खेन करब जे जार हक मेरे खाव कैयर दिन वा दिए उपाय थकबेना सम्मानित श्रोता और दर्शक मंडली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 প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shammukh Shammure. Prati Riyashpatibar. Rathno Taay. Aap Puna Shamprachar. Shakal Chai Dosh Taay Bangla TV Banglaay. Alhamdulillah. Wa Salatu Wa Salamu Ala Rasulillah. Shammalita Ashratahu Doshakmundoli. Abdullah Bin Ammu Radhi Allahu Tini Balin. যে আমরা হজ্জাতুল বেদাহ সম্পর্কে আলোচনা করতেছিলাম অত নবী সাল আমাদের মাঝে উপস্থিত ছিলেন আগে জানতাম না যে হাজ বেদা কি এমনকি রসুদাম আল্লাহর প্রশংসা করলেন ও আসনা আলাইহি এবং তার হামদু সানা করলেন সোম্মা দাক মাসিহাদ এরপরে আল্লাহ রসুদাম দাদ্জাল সম্পর্কে মাসিহ দাদ সম্পর্কে আলোচনা করলেন এবং বলছেন আল্লা তালা যত নবী পাঠিয়েছিলেন সকল নবী তার উম্মুদ্দেরকে এই সম্পর্কে সতর্ক করে দিয়েছেন বলছেন আনজারাহু নী এবং তারপরে যারা নবী আসছে এরা সকলেই মানুষদেরকে বলছেন নিশ্চয় সে যদি তোমাদের মাঝে বের হয় আল্লাহ নবী বললেন তোমাদের মাঝে যদি মাসিহাজ্জাল আসে তাহলে তার ব্যাপারে যা গোপন ছিল তা থাকবে না অর্থাৎ তুমি হয়তো যদি আগে কিছুই না জানতা আলাদা ছিল এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সে কেমন হবে কি করবে তো তার সম্পর্কে জানা ছিল না তো এখন যেহেতু জানছো তো তোমাদের সমস্যা হবে না ফালাই সাই আক তোমার উপর কোন জিনিস গোপন থাকবে না বলছেন বলবে আমি রব তো দাজ্জালের একটা চোখ কানা থাকবে কি থাকবে তোমার প্রতিপালক কোনোদিন তার একটা চোখ অন্ধ হবে না তার জালের ডানটা কি থাকবে অন্ধ থাকবে তার চোখটা এমন ভাবে দেখতে লাগবে যেমন আঙ্গুর ফোলা আঙ্গুলের মতো চোখটা এরকম উঁচু হয়ে থাকবে আল্লাহ তোমাদের উপর তোমাদের তো বলছে জুল মাস এই মাসে এই দিনে এই দিন যেরকম তোমাদের উপর হারাম ঠিক তেমনি তোমাদের উপর পরস্পর একে অপরের রক্ত হারাম একে অপরের মাল তোমাদের উপর হারাম আল্লাহ শুনে রাখো আমি কি তোমাদের কাছে আমার কথা পৌঁছে দিয়েছি বললেন আল্লাহ আল্লাহম মসহাদ আল্লাহম মসহাদ আয় আল্লাহ আমি যে পৌঁছে দিয়েছি এরা স্বীকার করলো আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ তুমি সাক্ষী থেকো আল্লাহ তুমি সাক্ষী থাকো তিনবার বলছেন বলছেন ওযাইলাকুম মানিবু পর। তোমরা একে অপরের রক্তপাত ঘটাবে একে অপরের লড়াইতে লিপ্ত হয়ে যাবে একে অপরের গরদানকে তোমরা মেরে দিবে একি অপরের প্রতি তোমরা আঘাত করবে এটা করে যেন কুফরি কাজ তোমরা করো না আনহা তিনি বলেন রসুস আসলাম বলেছেন যে ব্যক্তি করে নিয়ে করে অন্যায় করে নেয় তাহলে বলছেন সেরকম আরো ষাটটি জমিন তাকে আল্লাহ গলায় বেরি হিসাবে পরিয়ে দেবে নিশ্চয় আল্লাহ জালিমকে সুযোগ দেন পকড়াও করেন না ছেড়ে দেন ফাইদা আহ আর যখন সর্বশেষ অবস্থায় যখন সে জালিমকে আল্লাহ তালা ধরে তখন তার পাকরাও থেকে কেহ তাকে বাঁচাতে পারে না সুম্মা করা এরপরে উনি আয়াত পেশ করতে করেছেন এমনইভাবে আপনার প্রতিপালকের ধরা কোন গ্রামকে যে গ্রামটি জুলুম করেছে এই ধরনের গ্রামকে উনি এমনভাবে ধরেন ইন্না আখদাহু আলিমন শীত তিনার পাকরাওটা অত্যন্ত শক্ত এবং অত্যন্ত কষ্টদায়ক তিনি বলেন রসুল আমাকে প্রেরণ করলেন আমাকে পাঠালেন কোথায় এবং তিনি বললেন আপনি যেই সম্প্রদায়ের কাছে যাচ্ছেন তারা হলো আহলে তুমি যে প্রথম যে দাওয়াত দিবে সেটা কি আল্লাহ ইা যে আল্লাহ সারা কোন নেই ও আন্নি রসুল এবং তাদেরকে বলবে যে আমি আল্লাহর রসুল তখন তাদেরকে বলে দাও যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে পাঁচ ওক্ত সলা খরচ করে দিয়েছে যে আল্লা তোমাদের উপর সদকা ফরজ করে দিয়েছে জাকাত কি করে দিয়েছে ফরজ করে দিয়েছে যে তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে তোমাদের গরিবের কাছে পৌঁছা দিতে হবে এখন এটাও যদি তারা এত করে এটাও যদি তারা মেনে নেই কারা ইমা আমিহিম তো তুমি নিজেকে সতর্ক রাখবা যে যখন তাদের অর্থ থেকে তাদের মাল থেকে জাকাত নিবা তখন জাকাত নেওয়ার ক্ষেত্রে ইয়া কওয়া কারা ইমা আমিহিম তাদের যে পছন্দনীয় মাল ভালো মাল সেটা থেকে তুমি বিরত থাকবা অর্থাৎ তাদের যে পছন্দ মাল আছে সেটা তুমি কারণ মাজলুমের মাঝে আর আল্লাহ মাঝে কোন পাটিশান নেই যার উপর জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান নেই কোনো পাটিশন নেই আল্লাহ নবী বলেছেন সালাহাতুল মুস্তা বুদাওয়াত তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন তার ভিতরে একটা হলো মাজলুম দাওয়াতুল মাজুম মাজলুম ব্যক্তি যদি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফেরত না ঠিক এমনই দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে দাওয়াতুল মুসাফির মুসাফির যদি দোয়া করে আল্লাহ তালা সে দোয়াকে কবুল করেন তো এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা নিয়ে পেলাম সেটা হলেই যে আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের ইস্তর আছে যে প্রথম কালেমার দাবার দিতে হবে যদি সে তার ভিতরে ভুল থাকে আকিদার তাহলে আকিদার শোষণ করতে হবে তারপরে সালাদ তারপরে জাকাত তারপরে বাকি অন্যান্য বিষয় তবে সর্ব অবস্থায় নিজের দ্বারা যেন কোনোরকম জুলুম এবং অন্যায় অবিচার না হয় এজন্য সতর্ক থাকতে হবে ওয়ান আব্দুর রহমান أبو حميد عبد الرحمن بن سعاد السعاد رضا تنبولن رسول صلى الله عليه وسلم أحد جنبكت الأزد قبولة تلك أحد جنبكت زكاة عدائي قرار جننو پتح ديشلن يقال له ابن اللطبية اور نامكي ابن اللطبية على الصدق صدق نواجنو تاكي پتح ديشن فلما قدما ارپرو جاكونا سي ٹیکس نيه فریاش سي তখন বলছেন হা ইলাইয়া আর কিছু মাল বলছেন আল্লাহ রসুল মেম্বারে দাঁড়ালেন হামিদ আল্লাহ আল্লাহ প্রশংসা করলেন ও আসন আলাইহী আল্লাহ হামদুসানা বর্ণনা করলেন সোম্মা কল এরপর বলেন আমি যখন কোন ব্যক্তিকে কোন কাজের জন্য পাঠাবো এটা আপনার জন্য আর এটা হলো হাদিয়া আমাকে হাদিয়া দিয়েছে এরকম কথা যদি কেউ বলে আফালা জালাসাফি বাইতি হাতিয়া তু হু ইনকান ওই ব্যক্তির এই জিনিসটা বোঝা উচিত অন্যায় করে তার যদি অসৎ পথে যদি কোনো জিনিস কেউ নেয় তবে সে ব্যক্তি ওই জিনিসটা ঘাড়ে করে নিয়ে আসবে কেরামতের দিন ফালা আর ইফানা মিনকুম আমি যেন তোমাদের কাউকে এটা না দেখি লাকি আল্লাহ বা ইরান আল্লা সঙ্গে যখন দেখা করতে সাক্ষাৎ করতে আসছে তখন সে কোনো উঁট ঘাড়ি করে নিয়ে আসতেছে আর সে এবং উঁট চিল উঁট তার আওয়াজ বের করছে আও বকরা তার লাহু খোয়ার অথবা কেউ গাভি নিয়ে আসছে গাভীর আওয়াজ বের হচ্ছে অথবা কোনো সাগল নিয়ে আসছে ছাগলের আওয়াজ বের হচ্ছে এমন যেন না হয় অর্থাৎ এইগুলো জিনিস যদি কেউ কারোর থেকে অন্যায় করে কেউ নেয় তাহলে কেয়ামতের দিন তার সাথে এইগুলো জিনিস আসবে সোম্মারাফা এদাইহি হাত্তা রুইয়া বিয় তাই হি দুই হাত আল্লাহন করে দোয়া করলেন এত উঁচা করলেন যে বগলের সাদা অংশ বন্ধু দেখা যাচ্ছিল আমি কি পৌঁছাই দিয়েছি আমি কি পৌঁছাই দিয়েছি বোখারে মুসলিম হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিসগুলি থেকে আমরা জানতে পারলাম যে জুলুম করে অন্যায় করে কোন জিনিস কারো কাছ থেকে নেওয়া এটা হারাম আর এটা নিলে দুনিয়ার বরকতর হয়ে যাবে এবং কেমতের দিন ওই জিনিস আল্লাহ তালা আমার সামনে উপস্থিত করবেন এবং তারা সেই জিনিসগুলি তার মুখ থেকে জবান থেকে তাদের আওয়াজ বের হবে আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের জুলুম থেকে অন্যায় অবিচার থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আখরুদানবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 कत कार्यकी भा मोमिन बंदाल निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रात दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठटाएंगे इसी बांगल्